আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তু আলাহনতে বর্ণিত তিনি বলেন মক্কা হতে মদিনায় হিজরতের সময় মুহাজিরদের হাতে কোনো কিছু ছিল না অন্যদিকে আনসারগন ছিলেন জমি ও ভূসম্পত্তির অধিকারী তাই আনসারগণ এই শর্তে মুহাজিরদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন যে প্রতি বছর তারা অর্থাৎ আনসারগণ এর উৎপন্ন ফল ও ফসলের একটা নির্দিষ্ট পরিমাণ তাদেরকে অর্থাৎ মুহাজিরগণকে দিবেন আর তারা এ কাজে শ্রম দিবে ও দায় দায়িত্ব নেবে আনাসের মা উম সুলাইম রাজি আলাহ তু আলাহন ছিলেন আবদুল্লাহ ইবনু আবুতল হারমা আনাসের মা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে ফল ভোগ করার জন্য কয়েকটি খেজুর গাছ দিয়েছিলেন আর নবী সাল্লাহ আলাইস্লাম সেগুলো তার আজাদকৃত বাদী উসমান ইবনু জাহাদ মা উম্মু আয়মনকে দান করে দিয়েছিলেন ইবনু সিয়াব রহমতুল্লা আলহী বলেন আনাস আমাকে বলেছেন যে নব্বী সাল্লা আল্লাহ সাল্লাম খাইবারই ইয়াহুদীদের বিরুদ্ধে লড়াই শেষে মদিনায় ফিরে এলে মহাজিরগণ আনসারদেরকে তাদের দানের সম্পত্তি ফিরিয়ে দিলেন যেগুলো ফল ও ফসল ভোগ করার জন্য তারা মহাজিরদের দান করেছিলেন নবী সাল্লা সাল্লামও তার অর্থাৎ আনাসের মাকে তার খেজুর গাছগুলো ফিরিয়ে দিয়েছিলেন অতপর রসুল্লাহ সাল্লি সাল্লাম উই উম্মু আয়মনকে ওই গাছগুলোর পরিবর্তে নিজ বাগানের কিছু অংশ দান করলেন আহমদ ইবনু সাবিব রহমতুল্লা আলহি বলেন আমার পিতা আমাদেরকে ইউনুসের সূত্রে এই হাদিসটি উল্লেখ করেছেন